আসমা বিনতে আবু বক্ক রাজি আল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন আমার মা যিনি মুশ্রিক ছিলেন তার পিতার সঙ্গে আমার নিকট এলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ্লাম এ সঙ্গে কুরাইশাহ চুক্তি করেছিল তখন আসমা রাজিয়াল তাল্লাহা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমার মা আমার কাছে এসেছেন তিনি ইসলামের প্রতি আসক্ত নন আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করবো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বললেন হ্যাঁ তার সঙ্গে সদ্ব্যবহার করো